রাহম তিনি অধ্যায় পেতেছেন তিরিশতম অধ্যায় বাবু মা বিল ইস্তিস বিভিন্ন তারকার কাছে পানি প্রার্থনা বৃষ্টি প্রার্থনা করা প্রসঙ্গেই হলো এ অধ্যায় আকাশে যে সমস্ত তারকাগুলি উদিত হয় কোন ব্যক্তি যদি সেই তারকাগুলির কাছে বৃষ্টি প্রার্থনা করে তাহলে তার হুকুম কি হতে পারে এ প্রসঙ্গেই আজকে আমরা এই অধ্যায়টি শুনব যে অধ্যায় লেখক রহমহল্লা তিনি নিয়ে এসেছেন করল করিমের আয়াত এবং তিনি নিয়ে এসেছেন সহি মুসলিমের দুটি গুরুত্বপূর্ণ হাদিস আমরা কোরআন ও হাদিসের আলোচনার পূর্বে কিছু প্রাথমিক বিষয়টিকে পরিষ্কার করার জন্য আমরা একটি বিষয় শুনব সেটি হল আল ইস্তেস্কা বিল আনওয়াহ আল ইস্তেস্কা শব্দটি আমাদের মাঝে সুপরিচিত যেহেতু আমরা ইস্তেস্কার সালাত আদায় করে থাকি অর্থাৎ দৃষ্টির যে নামাজ আমরা পড়ে থাকি সেটাকে ইস্তেস্কার নামাজ বলা হয় তা আমরা ইস্তেস্কার নামাজ পড়ি সেটি আল্লাহ সুহানা হাত আলার কাছে আমরা বৃষ্টি চেয়ে থাকি সেই হিসাবে যখন অনাবৃষ্টি দেখা দেয় আমরা সেই অনাবৃষ্টির সময় বৃষ্টির জন্য আল্লাহ আলমের কাছে নামাজ পড়ে থাকি এবং দোয়া করি বিশেষভাবে এই অধ্যায়টি হলো আল ইসতেস কাবিল সেই তারকারী এর কাছে অথবা তারকার মাধ্যমে বৃষ্টি চাওয়া বৃষ্টি প্রার্থনা করা এ বিষয়টি কতটুকু শরীয় সম্মত আসলে এই বিষয়গুলি কোনো অবাস্তব বিষয় নয় বরং এগুলি বাস্তব পৃথিবীতে ঘটেছে মানুষেগুলি করে থাকে এজন্য লেখক রহম্লা তিনি কোরআন ও হাদিসের আলোকে বিষয়গুলিকে তুলে ধরেছেন এবং আমাদের একজন মমিন মুসলিমের মাঝে যেন এই ত্রুটিটি না থাকে যেন এই বিষয়ে তার কাছে ক্লিয়ার হয়ে যায় স্পষ্ট হয়ে যায় কি করা যাবে এবং কি করা যাবে না সে লেখক রাহমহল্লা তিনি এই অধ্যায়গুলি বেঁধেছেন এবং ধারাবাহিকভাবে এগুলি আলোচনা করছেন প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা যে অধ্যায়টি শুনব প্রথমে আমরা এই অধ্যায়টিকে দুইভাগে বিভক্ত করতে পারি একটি হলো শেরকি পর্যায়ে অর্থাৎ যারা তারকাকে কেন্দ্র করে বা তারকার কাছেই বৃষ্টি চায় অথবা তারকার মাধ্যমে বৃষ্টি চায় সকল শ্রেণী তারা শেরকে লিপ্ত হয়ে এক শ্রেণী বরসের কে লিপ্ত হয় আরেক শ্রেণী ছোট সেরকে হয় যারা বরসের কে হয় সেরকে আকবার যার কারণে ইমান বাতিল হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে যায় সেই বরসের কে হয় তাদের দুটি দিক রয়েছে প্রথম দিক হলো সেই ব্যক্তিরা কি করবেন তারা তারকা রাজির কাছে এই তারকাগুলির কাছে তারা আবেদন করবে যে হে অমুক তারকা আপনি আমাকে বৃষ্টি দেন বা আমাদেরকে বৃষ্টি দেন বা হে অমুক তারকা যেগুলি বিভিন্ন নাম রয়েছে সুরাইয়া নক্ষত্র অমুক নক্ষত্র ইত্যাদি ইত্যাদি সেগুলি নাম ধরে ডাকবে যে হে অমুক নক্ষত্র আমাদের দেশে অনাবৃষ্টিতে আমরা চলছে আমাদেরকে বৃষ্টি দেন এভাবে তারকাগুলির কাছে বৃষ্টি চাওয়া যদি কেউ এভাবে সরাসরি তারকাগুলির কাছে বৃষ্টি চেয়ে থাকে তাহলে সে ব্যক্তি অবশ্যই শিষ্যের লিপ্ত হয়েছে কারণ মানুষ তার বিপদ ডাকবে একমাত্র আল্লাহ সোভান হতা আডাকে বা বিশেষ করে যেই বিষয়গুলি আল্লাহ রাখা নেই কতগুলি আবেদন নিবেদন মখলুকের কাছে করা জায়েজ রয়েছে আর কতগুলি আবেদন নিবেদন প্রার্থনা মখলুকের কাছে করা জায়েজ নেই করলে সেটি শের কাছে করা আবেদন কোনটা জাহেজ রয়েছে জাহেজ উদাহরণস্বরূপ ধরে নেন আপনার একটা বড় ধরনের ফ্যাক্টরি বা কারখানা রয়েছে সেখানে আপনি অনেকগুলি কর্মকর্তা বা কর্মচারী আপনি নিয়োগ দেবেন এখানে আপনার কাছে গিয়ে আমি আবেদন করলাম এটা জায়েজ রয়েছে কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাকে এই ক্ষমতাটা দিয়েছেন আপনি আপনার এখানে কিছু মানুষের চাকরির ব্যবস্থা হবে এই ক্ষমতাটা আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাকে দিয়েছেন এজন্য এই পর্যায়ে আপনার কাছে এটা চাওয়া জায়েজ রয়েছে এটি নয় তবে এটার জন্য মানুষের কাছে একেবারে নত হয়ে যাওয়া ঠিক হবে না বরং আল্লাহ রা আলমিনের কাছে আমরা হিসেবে কিছুটা অবস্থা অবলম্বন করতে পারি তবে এটা দ্বিতীয় হলো যে সমস্ত বিষয়গুলি শুধু আল্লাহ সুবাহ আল্লাহর হাতেই রয়েছে অন্য কারো হাতে নয় সে বিষয়গুলি যদি আমরা অন্যের কাছে যাদের হাতে নয় তাদের কাছে চাইতে যাই সেটা হলো সের কে সেটাই হল বড় শের উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ হলো এটা পৃথিবীতে বৃষ্টি বর্ষণের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহ তিনি ছাড়া কেউ বৃষ্টি বর্ষণের মালিক না এখন এই বৃষ্টি যদি আল্লাহ সুবাহ তালাকে ছাড়া বাদ দিয়ে পৃথিবীর কোনো রাজা বাদশার কাছে চাইতে যাই তাহলেও যেমন শেরক হবে ঠিক তেমনইভাবে চন্দ্র সূর্য নক্ষত্র এগুলির কাছেও যদি চাইতে যাই তাহলেও সেটা শেরক হবে কারণ এই বৃষ্টি দেওয়ার ক্ষমতা আল্লাহ রাবুল্লাহ আলমিনের হাতেই সীমাবদ্ধ এটা অন্য কারো হাতে নয় প্রধুরা ঠিক তাই এই চন্দ্র বা নক্ষত্রকে কেন্দ্র করে কেউ যদি বৃষ্টি চায় সেটা কয়েক দিক হতে পারে আমরা বলেছি প্রথম হলকে আকবর বরসের বরসের আবার দুটি দিক রয়েছে একটি দিক হলো কেউ যদি সরাসরি নক্ষত্রগুলির নাম ধরে বলে যে হে অমুক নক্ষত্র আমরা অনাবৃষ্টিতে ভুগছি আমাদেরকে বৃষ্টি দেন তাহলে এটি হবে শের কে কারণ সেটি আল্লাহ রাবুল্লাহ আলমিনকে বাদ দিয়ে সে মাকলুকের কাছে আবেদন নিবেদন সম্পাদন করেছে যেই বিষয়ে ক্ষমতা রাখে না আল্লাহ আল্লাহ রা আলম বলছেন যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে আরেকজনকে মাহুদ হিসাবে ডাকবে তার কাছে আবেদন নিবেদন পেশ করবে এই বিষয়ে তার কাছে কোনো দলিল প্রমাণ নেই এটাই হল শীত অনিয় বন্ধুরা দ্বিতীয় বিষয় যেটি তা হলাদ দ্বিতীয় শিরকে আকবরের যেটি পদ্ধতি সেটি হলো এই পৃথিবীতে যখন বৃষ্টিগুলি হয় তখন সে মনে করে থাকে যে এই আসলেই এটা নক্ষত্রের কাছে বৃষ্টি চাইবে না সে কিন্তু মনে করবে বিশ্বাস করবে যে এই নক্ষত্রগুলি হল বৃষ্টি দেওয়ার মালিক নক্ষত্রগুলি বৃষ্টি বর্ষণ করে থাকে এই কাজটা করার অধিকার নক্ষত্রদেরই রয়েছে নক্ষত্রগুলিরই রয়েছে এই যদি আকিদা পোষণ কেউ করে থাকে এটাও হলো শেরকে আকবর শের কে কখন হবে ছোট শের ছোট শেরক হবে তখন যখন বিশ্বাস করে যে না বৃষ্টির মালিক হলেন একমাত্র আল্লাহ রাবুল আলমিন কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন এগুলির মাধ্যম ছাড়া বৃষ্টি দিবেন না তাই এগুলির কাছে আয়াত এবং হাদিস নিয়ে এসেছেন সেগুলি একটু আমরা জানার চেষ্টা করি প্রথমে লেখক রহেমহল্লা সুরা আলুকে আহ এর বিরাশি নম্বর আয়াত তিনি নিয়ে এসেছেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন अल्लाह रबुल्क दिखान रिस्कते शुद्ध ख भरण पोषण न मानुषे जीवने जो कि सबको रिस्क सुस्त आल्ला ज्ञानबुदी आल्ला रिस्क सन्तान दिए एट आल्ला रिस्क हमार धन सम्पद आल्ला रिस्क हमें खाई रिस्क जो रकम मानुष पाय सबकि आल्ला पक्ष रिस्क तो आल्ला ওটা যে আলু না রিস্কুম আন্না আমরা যখন সবকিছু দিচ্ছেন আল্লাহ রবুল্লাহ আলামিন কিন্তু এরপরও যখন আমরা এগুলিকে অন্যের সাথে সম্পৃক্ত করতে চাই যে অমুকেই দিচ্ছে তমুকেই দিচ্ছে তখন এই যেন আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনকে অস্বীকার করে বসছি মানে আল্লাহ রবুল্লা আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করছি না কারণ সবকিছুর মালিক তো আল্লাহ রবুল্লা আলামিন দিচ্ছেন প্রকৃতপক্ষে তিনি হয়তো কোনো কোনো মাধ্যম দিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিন দিচ্ছেন কিন্তু সেই মাধ্যম আমাদের মালিক নয় কিন্তু যখন আমরা আসে আল্লাহকে বাদ দিয়ে সেই মাধ্যম আসল করে ফেলি তখন যেন আমরা আল্লাহকে অস্বীকার করছি আল্লাহকে স্মরণ করছি না আমরা ইনশাআল্লাহ একটু ছোট্ট বিরতি নেবো আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম প্রিয় বৃন্দ লেখক রহেমা এ অধ্যায়ে যেমন একটি আল্লাহ রসুল বলেন আর বলছে জাহিলি যুগের চারটি স্বভাব এই চারটি স্বভাব আমার উন্মতের মানুষদের মাঝেও যেন এগুলি বিদ্যমান তারা এগুলি আল্লাহ রসুলি চারটি বরং এর দ্বারা সতর্ক করলেন যে এই জাহিলি যুগের স্বভাবগুলি আমার উম্মত হওয়া সত্ত্বেও এরা এত সুন্দর দিন জীবন ব্যবস্থা ইসলাম পাওয়া সত্ত্বেও তারা এই জাহিলি যুগের আচার আচরণগুলিকে তারা এখনো ধরে রাখতে চারটি জাহেলি স্বভাব বা জাহেলি চালচলন বলতে কাকে বোঝানো হয় জাহেলি স্বভাব বলতে বোঝানো হবে আল্লাহ রসুল সাল আলহি নবত রেসালত পাওয়ার পূর্বে সেই সমাজের মানুষেরা সেটাকেই জাহেলি যুগ বলা হয় ওই যুগে যে সমস্ত কার্যক্রম তারা করত সেগুলিকে সাধারণত জাহেলি কাজকর্ম বলা হয় ইসলাম এর পরিপন্থী যদি কোনো কাজ হয় কোনো কর্ম হয়ে থাকে সেটাই হলো জাহেলি কাজকর্ম ইসলাম এর পরিপন্থী মানে এখনো আমরা আধুনিক আবিষ্কার করু যে কোনো যাই কিছু বাইর করি না কেন সে বিষয়গুলি অবশ্য একটা হলো কতগুলি রয়েছে যেগুলি ইসলামের ক্ষতিকারক নয় কতগুলি রয়েছে ইসলামের ক্ষতিকারক উদাহরণস্বরূপ ধরে নিন ইন্টারনেট ইন্টারনেট একটা আধুনিক আবিষ্কার ইন্টারনেট আধুনিক আবিষ্কার এ যে একটা যন্ত্র বা এ যে একটা মাধ্যম এ মাধ্যমটা ইসলামের ক্ষতিকারক নয় মাধ্যমটা ইসলামের উপকারও হয় আমরাও আমরা ব্যবহার বিষয়গুলি ইন্টারনেটের মাধ্যমে বক্তব্য সবকিছু ছাড়ছি অথবা এটা ইসলামের ক্ষতিকারক নয় মাধ্যমটা জিনিসটা ক্ষতিকারক নয় কিন্তু এখানে যে সমস্ত প্রোগ্রামগুলি ঢুকানো হচ্ছে যে বিষয়গুলি ঢুকানো হচ্ছে এগুলির মধ্যে কতগুলি রয়েছে যেগুলি ইসলাম গর্হিত নগ্ন নোংরা অশ্লীল সেগুলি হলো ইসলামের ক্ষতিকারক তো এই বিষয়গুলিকে আমরা বলবো যে এগুলি যেহেতু ইসলাম গর্হিত বিষয় অতএব এগুলিও হলো এক প্রকার জাহেলি বিষয় এগুলি এক প্রকার জাহেলি আচরণ এগুলি এক প্রকার অসভ্য আচরণ জাহেলি বলতে আরেকটায় বিষয় এই আমরা স্পষ্ট করতে পারি এভাবেই যে এমন সমাজে সেই সময়ে সেই সমাজে যেগুলি ভালো জিনিস ছিল সেই জিনিসগুলিও ইসলাম যদি ভালো মনে করেছে সেগুলিকে বহাল রেখেছে আর যেগুলি খারাপ ছিল আসলে সেগুলি মানবিক দৃষ্টিকোণ থেকে সামাজিক দৃষ্টিকোণ থেকে সেগুলি খারাপ নোংরা সেগুলিকে ইসলাম বর্জন করেছে এবং নিষিদ্ধ করেছে তো এই ইসলামের এই মাপকাঠিটা ভালো এবং মন্দের যে মাপকাঠি এটা শুধু আল্লাহ রসুলামের যুগের জন্য সীমাবদ্ধ নয় বরং ইসলামের ভালো মন্দের মাপকাঠিটা আল্লাহ রসুলামের যুগে যেমন ছিল আজও তেমন থাকবে কেয়ামত পর্যন্ত যতদিন পৃথিবীর বুকে ইসলাম থাকবে ইসলাম যেটাকে ভালো বলেছে সেটাই ভালো ইসলাম যেটাকে মন্দ বলেছে সেটাই মন্দ অবশ্যই কোনো সন্দেহ নাই মানুষ যদি গবেষণা করে চিন্তা করে তার কাছে স্পষ্ট হয়ে যাবে যে আসলে এটা মন্দ তো জন্য সেই সময় যেগুলিকে ইসলাম নিষিদ্ধ করেছে সেগুলি হল সেই সময় যুগে ছিল এই জন্য জাহিলি আর এখনো যদি সেগুলি থাকে বা এমন কিছু আসে যেগুলিকে ইসলাম নিষিদ্ধ করেছে তাহলে সেগুলিও এখন আমরা বলবো সেগুলি জাহেলি পর্যায়ের বিষয় অর্থাৎ ইসলাম সমর্থিত যেগুলি নয় সেগুলি হলো সব জাহেলি তো আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে চারটি এমন বিষয় যেগুলি জাহেলি যুগের মানুষেরা করত কিন্তু আমার উন্মত মানুষেরাও সেগুলিকে করছে সেগুলি ছেড়ছে না অথচ সেগুলি বর্জন করা উচিত সেগুলি কি আল ফাকরু বেল আহসাব বংশ গৌরব যেটা বংশ নিয়ে গৌরব করা অহংকার করা যে আমি অমুক বংশের আসলে এই বংশের গৌরব কোনো কাজে আসে না এই জন্য সহিমের হাদিসে এসেছে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যার আমলেই তাকে পিছে রেখেছে তার বংশ গৌরবে তাকে আগায় নিতে পারে না এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে সাধারণ দৃষ্টিকোণ থেকেও কোন ভালো বংশ বিরাট একজন বড় প্রেসিডেন্টের বংশের ছেলেরা যদি এখন সন্ত্রাসী হয়ে যায় ইসলামের কথা বাদ দি এমনি সমাজে সবাই তাদেরকে ছিঁচি করবে যদিও সে দাবি করে যে আমি বড় সন্ত্রাসী হয়ে যাই হই না কেন আমি প্রেসিডেন্টের বংশের না এটা কোনো মূল্য নাই সে যদি ভালো নিজে যদি না হয় বংশের কোনো মূল্য নেই ইসলামের বিষয়ে কেউ বলে যে আমি আল্লাহ রসুল সালামের বংশের মানুষ কিন্তু তার মাঝে যদি ইসলামের কোনো কাজ না থাকে কোনো দাম নেই তাই আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলছেন যার আমলেই তাকে পিছিয়ে ফেলে দিয়েছে তার বংশে তাকে সামনে আগায় নিতে পারে না অতএব বংশ নিয়ে গৌরব করা এটা হলো একটা জাহিলি বিষয় তবে হ্যাঁ বংশেরও ভালো বংশেরও কি মর্যাদা রয়েছে কখন তখন তার মূল্যায়ন হবে যখন তার মাঝে ভালো আচরণ ভালো আদর্শ পাওয়া যাবে তখন সেটা ভালো কারণ আল্লাহ রসুল সাল্লাইকে আল্লাহ রব আলমিন সেই মক্কার পরিবেশ থেকে নির্বাচন করলেন কোন পরিবেশ থেকে উঁচু বংশে উঁচু মর্যাদাশীল বংশ থেকে নির্বাচন করেছিলেন তাহলে বোঝা যাচ্ছে যে উঁচু বংশ বা মর্যাদারও একটা দাম রয়েছে কিন্তু এই দামটা হলো তখন যখন তার কাছে অন্য ভালো আদর্শগুলি পাওয়া যাবে অন্য মানুষকে বিভিন্ন বংশীয় সূত্রে গালিগালাস করা যেমনইভাবে বংশের গৌরব করা যাবে না করে লাভ নাই তেমনি ভাবে আবার যে বংশকে আমি গালিগালাস করব। এটাও চলবে না যে তুমিও অমুক বংশের ছেলে তুমি নিম্ন বংশের ছেলে অমুকের ঋষির ছেলে এই বলে গালিগালাস করা ইসলামে নিষিদ্ধ এটি হল জাহেলি কাহাজী কর্ম আরেকটি বলছেন কাজ ছিল তারা তারকা নক্ষত্রের কাছে বৃষ্টি চাইতো নক্ষত্রের কাছে বৃষ্টির আবেদন করত। এই কাজটি জাহেলির যুগেরও করে মানুষরা করেছে আমার উন্মুতের মানুষেরাও করছে এটাই হলো এই অধ্যায়ের সাথে মূলত মিল তারপর বলছেন ওয়ার নিয়া হাতু ও নিয়াহা নেয়াহা হলো বিলাপ করা কোনো ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে একেবারে সীমাহীন বিলাপ করা কান্নাকাটি করা কান্নার ঝড় তোলা এটা হল নিষিদ্ধ এটা জাহেলি কর্ম কারণ এ কান্না বেশি বিলাপ করা বা কান্নার ঝড় তোলা এটা দুই ধরনের হতে পারে একটা হলো অন্তর থেকে কান্না আসা আরেকটা হলো ফ্যাশানগত কান্না ফ্যাশান নিষিদ্ধ যেটা সেটা হলো যেটা ফ্যাশন করে কান্না করা হয় এটা মূলত জাহেলি যুগের নিয়ম ছিল কোন মানুষ যদি মারা যেত এই মানুষের জন্য কিছু মানুষকে ভাড়া করে নিয়ে আসা কান্না করা কারণ হলো কি যে যদি মানুষ কান্না করে এটা হলো ওই মানুষের একটা ভালো তার বৈশিষ্ট্য প্রমাণ করতে চায় যে এই লোকটা খুব জনদরদি ছিল এই লোকটা খুব ভালো মানুষ ছিল তাই দেখো তার জন্য কত মানুষ কাঁদতেছে তো এই জাহেলি যুগের নিয়ম ছিল যে তাদের কেউ যদি মারা যেত তাদের জন্য এরকম ভাড়া করা মানুষ নিয়ে আসে কান্না করে তো আল্লাহ রসুলো জাহিলি চিন্তা বরং হাদিসে কঠিন করেছেন আল্লাহ আমাদের মধ্যে তারা নয় মানবাল যে একেবারে গালচাপড়ায় কান্নাকান্নি করতেছে ও সাকাল জয়ুবা এমন কাঁদছে জামা কাপড় সব সিঁড়ে ফেলে দিচ্ছে নিষিদ্ধ জাহিলি কর্ম সেটা হলো ফ্যাশনগত কান্না করা কিছু মানুষকে নিয়ে আসে দেখাইতে হবে যে আমার জন্য কাঁদছে অনেক মানুষ এটা নিষিদ্ধ এটা হারাম কিন্তু যদি এমনি কান্না এসে যায় অন্তর থেকে ভিন্ন বিষয় এরপরে সেটা কেউ কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করবে আল্লাহ রসুল ইব্রাহিম তুমি আজকে মারা গেলে তোমার জন্য আমরা সবাই ব্যথিত আল্লাহ রসুলামের দুই চোখ দিয়ে অশ্রু ঝুটছে কিন্তু বলছেন ও না কিন্তু আমাদের আল্লাহ যেটাতে সন্তুষ্ট হবেন সেটা ছাড়া তো আর কিছু বলতে পারবো না কারণ তুমি এসেছ আবার আল্লাহ বিদায় নিয়ে চলে গেছো আমাদের বলার করার কিছু আর নেই তো কেউ মারা গেলে ব্যথিত হওয়া অস্বাভাবিক নয় স্বাভাবিক হবে এবং কাঁদবে অসুবিধা নেই কিন্তু সেটা যেন সীমালঙ্ঘন না হয় এই সীমালঙ্ঘন হওয়া সেটাই হলো জাহিলি বিষয় আল্লাহ শেষ বিষয়টার জন্য শোক প্রকাশ করতে গিয়ে এই ধরনের জাহেলি রকমের জাহেলির অভ্যাসের স্বভাবে কান্নাকাটি করবে তাহলে কেমতের দিন এরা যদি মৃত্যুর পূর্বে তৌবা না করে যদি মারা যায় তাহলে কেমতের দিন তাদেরকে যখন উঠানো হবে তাদের গায়ে চিটচিচা আলকাত্রা মাখানো যেন পোশাক পরানো হবে এবং মরিচা ধরা পোশাক তাদেরকে পরাই তাদেরকে বর্ণিত তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাম একদিন আমাদেরকে ফজরের নামাজ পড়ালেন সেটা কখন ছিল বিল হদাই বিয়ার সময় হদাই সেটি হলো ষষ্ঠ মক্কা থেকে মদিনা এর মাঝে মক্কার কাছাকাছি সে একটি জায়গা সেটির নাম হল হোদাই বিহা যেখানে হোদাই বিহার সন্ধি সম্পাদিত হয়েছিল একটি ঐতিহাসিক সুপ্রসিদ্ধ জায়গা স্থান বা নাম সেখানে আল্লাহ রহুসাল্লাম আমাদেরকে ফজরের নামাজ পড়ালেন তো ফজরের নামাজটা কোন সময় ছিল লাই ওই রাত্রিতে বৃষ্টি হয়েছে যেমন জায়গাটা একটু সেপসেপা কাদা কাদা ভাব হয়ে গেছে এই অবস্থায় আল্লাহ রহুসাল্লাম আমাদেরকে ওখানে ফজরের নামাজ পড়ালেন নামাজ পড়ালেন সালাম ফিরাই নিয়ম হল এটাই সালাম ফিরা হলো ঘুরে বললেন রব কি বলেছেন আল্লাহ কি বলেছেন তোমরা জানো সাহাবা জবাব দিলেন কালু আল্লাহ রাসুল হো আলাম আমরা কেমন জানবো আল্লাহ এবং তার এটা জানেন আমরা জানিনা আল্লাহ তার রাসুলাই অধিক জানেন আল্লাহ কি বললেন তারা সকাল হয়েছে কিভাবে আমার প্রতি ইমানদার হয়ে আর তারকার তারা কাফের হয়ে সকাল করেছে মানে আমাকে আমার প্রতি ইমান রেখে তারা সকাল করেছে আর তারকাকে তারা তারকার প্রতি বিশ্বাসী হয়ে নয় তারা কারা? <سؤال> فأما من قال متلنا بنفذ الله ورحمته যারা বলছে যে আমরা আজকে রাত্রিতে আল্লাহর রহমতে আল্লাহর অনুগ্রহে বৃষ্টি পেয়েছি তারা হলো আল্লাহর প্রতি ঈমানদার আর তারকার প্রতি ঈমানদার নয় فذلك مؤمنن بي وكافر بالقوكب সেই হলো আমার প্রতি ঈমানদার আর তারকার প্রতি সে ঈমানদার নয় واما من قال متلنا بنوع وكذا فذلك كافر بي ومؤمن بالقواقم আর যে আমরা অমুক তারকার মাধ্যমে বা অমুক তারকায় আমাদেরকে বৃষ্টি দিলো অমুক তারকায় আমাদেরকে বৃষ্টি সে আমার প্রতি কাফের আর তারকার প্রতি সে কারণ তারকাকে বৃষ্টি দাতা তার স্বীকার করেছে আমাকে সে বৃষ্টি দাতা হিসাবে স্বীকার করে নাই আর যে ব্যক্তি বলেছে যে আল্লাহর রহমতে বৃষ্টি পেয়েছি সে আমাকে বৃষ্টি দাতা হিসাবে স্বীকার করেছে সে আমার প্রতি ইমানদার তারকার প্রতি সে তারকাকে সে বৃষ্টি দাতা হিসাবে মানে নাই নাই আমরা বিষয়গুলিকে ভালোভাবে উপলব্ধি করে আমরা যেন আল্লাহ আস্থা তার সেগুলি থেকে যেন আমরা বিরত থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আজকের দর্শ আমরা এখান থেকে শেষ করতে যাচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম ওরি ও বারাক